সসালামুক ইন আলহামদান আশাহা মোহাম্মদ আব্দু হুয়ারাসুল পৃষ্টিভি বাংলার সম্মানিত দর্শক মন্ডলী আমরা পৃষ্টিভির বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা আমাদের ধারাবাহিক প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে পেশ করব শেখ শহীদুল্লাহ খান মাদানিকে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন এই জন্য আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিগত পর্বে শুনছিলাম আকিদার আলোচনা আজকে শেখ শহীদুল্লাহ খান মাদানির নিকটে তাওহিদ সম্পর্কে জানব আমরা সময় দেওয়ার জন্য শেখ শহীদুল্লাহ খান মাদানীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমি মুজাফরবিন মোহসিন তার কাছ থেকে প্রশ্নের মাধ্যমে কিছু আপনাদের সামনে পেশ করব আসুন সরাসরি আমাদের অতিথির কাছে যাই শেখ যদি আপনি তাওহিদ সম্পর্কে বিস্তারিত কিছু বলতেন তাহলে দর্শকদের উপকারে আসতো ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাবমিন জিমাহতারাম আপনি যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসলে গুরুত্বপূর্ণ কেনই না হবে আল্লাহ জেন ও ইনসানকে সৃষ্টি করেছেন শুধু প্রতিষ্ঠার তা উদ প্রতিষ্ঠান বলেন ওমা খাল ইনসা ইয় আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে এজন্য। প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহু। প্রতিষ্ঠা করতে পারে অতএব তাওহিদের জন্যই আল্লা সুবাহ কে সৃষ্টি করেছেন এ তহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লা সুবাহ যুগে যুগে নবী ও রাসুলকে প্রেরণ করেছেন তাও প্রতিষ্ঠার জন্যই আল্লাহ সুবাহ আসমানি কেস নাজিল করেছেন আল্লাহ সুহানের শিখানোর নিয়ম অনুযায়ী আমরা শুধুমাত্র আপনারই আমরা করিবাহ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং জীবনের সর্বপ্রথম বিষয় হলো এই তাওহিদ কিন্তু আজকে তাওহিদ সম্পর্কে আমাদের অনেকের এই ধারণাটা ক্লিয়ার না থাকার কারণে তাওহিদের কথা বলেও আমরা ভিন্ন দিকে চলে যাই একজন মানুষ খবর পূজায় লিপ্ত আবার তিনি বলেন যে তিনি তাওহিদের উপর রয়েছেন একজন মানুষ মাজার পূজায় ব্যস্ত আবার তিনি বলছেন যে তিনি তাউহিদের উপর রয়েছেন একজন মানুষ আল্লাহর দিন বাদ দিয়ে ভিন্ন দিন পালন করে চলছে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে ভিন্ন জীবন ব্যবস্থা গ্রহণ করেছে আবার তিনি দাবি করেন তিনি তাহিদের উপর রয়েছে আসলে এর কতগুলি কারণ রয়েছে একজন মানুষ সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করে তাকে সর্বপ্রথম যে বাক্য উচ্চারণ করতে হয়। আল্লা ইলাহা মুক্তি এখানে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি হলো তাওহিদের অংশ দ্বিতীয় অংশ হলো রিসালাতের অংশ একজন মুসলিম যখন এই স্বীকৃতি দেয় একজন মানুষ যখন এই স্বীকৃতি দিয়ে মুসলিম হয় ইলাহা আশাহাদ আমি এই সাক্ষ্য দিচ্ছি এই স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ সুবাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই আল্লাহ সুবাহনতালা ব্যতীত কোনো মাবুদ নেই মানে আল্লাহ সুবাহানা ব্যতীত কেউ আবাদত পাওয়ার যোগ্য নয় আল্লাহ সুবাহানা ব্যতীত কারো জন্য কোনো ধরনের আবাদত করা যাবে না এই স্বীকৃতি কিন্তু একজন মানুষ এই স্বীকৃতি দিয়ে আবার দেখা যায় তিনি আল্লাহ বাদ দিয়ে ভিন্ন ব্যস্ত হয়েছে কারণ হলো তাওহ সম্পর্কে আমাদের অনেকেরই স্বচ্ছ স্পষ্ট ধারণা বা জ্ঞান না থাকার কারণে এজন্যই মূলত আল্লাহ সব হওয়া তাহলে সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত নির্দেশ দিচ্ছেন তিনি ব্যতীত সত্যিকার কোন আর মাবুদ নেই তিনি এক অদিতীয় বিষয়ে জ্ঞান অর্জন করো কারণ এই বিষয়ে যখন জ্ঞান থাকে না মানুষের তখন মুখ দিয়ে লহ উচ্চারণ করে আবার লাহ ইহার বিরোধী কাজে সে লিপ্ত হয়ে যায় তাহিদের মূল বিষয় হচ্ছে আল্লাহ বিষয়গুলি সুবাহ তাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে তারপরে সে তাও ভালোভাবে বুঝবে তখনই তার পক্ষে মেনে চলা সম্ভব হয় তাওহিদের বিষয়টি আরো স্পষ্ট করার জন্য আমরা বলতে পারি যে তহিদ কোরআন এবং সন্নার আলোকে বিশেষ করে কোরআনুল করিমের আয়াতগুলি যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে পাওয়া যায় তাহিদকে তিন ভাগে বিভক্ত করা যেতে পারে জি জি আল্লাহ সুবাহ যে অধিকার এই অধিকারকে প্রদান করতে হলে সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহর অধিকারকে দেওয়া সম্ভব হবে যখন আমরা এটাকে একটু ভাগাভাগি করে নিতে পারব তাওহ তিনে জি তিন ভাগে ভাগ করতে পারি আমরা হয়তো কেউ বলতে পারে যে তাওহিত তিন প্রকার আপনি কোথায় কোরআনে পেয়েছেন কোথায় কোন হাদিসে পেয়েছেন এটাও তো একটা নতুন বিষয় কেউ বলতে পারে কিন্তু আমরা বলব যে নাও এসে থাকে কিন্তু করি যদি আমরা চিন্তা করি তাহলে এই তিন প্রকারের কমনয় নয় বেশিও নয় তাওহিদ এই ধরনেরই বোঝা যায় যেমন উদাহরণস্বরূপ এই তিন প্রকার একটু আগে আমরা বলে ফেলি প্রথম প্রকার হলো তাওহিদ আর রুব হইয়া গোটা বিশ্বের স্রষ্টা একমাত্র আল্লাহ সুহানো মালিক একমাত্র মালিক একমাত্র আল্লাহ সুবাহ সকল কিছুর রেজিক দাতা একমাত্র আল্লাহ সুবাহ সব কিছুর মুক্তিদাতা ও ধ্বংস করতে পারেন এই ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ সুবাহ বিষয়গুলি প্রতিপালনের দিক বা আল্লা সুবাহর এই সাইড থেকে যখন তথা আল্লাহ রব আলিন যা কিছু করেন তার যে কাজগুলি রয়েছে সেগুলি শুধুমাত্র যখন আল্লাহর জন্যই আমরা সাব্যস্ত করব তার জন্য বিশেষভাবে সেটাকে নির্ণয় করব অন্য কারোর জন্য নয় এটার নাম হল তাও দ্বিতীয় বিষয় হলো তাও আলুয়া ওবাদা এবাদতের দৃষ্টিকোণ থেকে তাওহীদ মানুষের যত রকমের কাজ রয়েছে এই কাজগুলি হবে শুধুমাত্র আল্লাহ নির্দেশের আলোকে এবং তার জন্য করা যাবে না সবগুলি শুধুমাত্র আল্লাহ সুবাহ জন্যই সাব্যস্ত করা এটা হলো তাওহিদ আর আর দ্বিতীয় হলো মানুষের যত কাজ রয়েছে এগুলি শুধু আল্লা সুবহান হাত জন্যই করা অন্য কারো জন্য নয় এটা হলো তাহিদ আল উলিয়া দৃষ্টিকোণ থেকে তৃতীয় আরেকটি প্রকার সেটি হচ্ছে আল্লাহ তিনি বলেন আল্লাহ সুবাহর জন্যই বিশেষভাবে রয়েছে অনেকগুলি সুন্দর নাম তার রয়েছে এ নামের সাথেই সুন্দর পবিত্র বৈশিষ্ট্য গোনাগুলি সেগুলিকেও বা একত্ব যেটা বিষয় আমরা বলছিলাম যে সুতরাং এই তিন বিষয়ের যে তাওহিদ আমরা বলছিলাম যে এটা করিমে এই ধরনের প্রচার পাওয়া যায় তা যেমন দেখুন করনুল কারিমের আমাদের হাতে যেটা রয়েছে সর্বপ্রথম সুরা হলো এই ফতে ফাতেহা যদি আমরা একটু চিন্তা করি আল্লাহ রবীন্দ্র সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহ যিনি গোটা বিশ্ব জগতের রব প্রতিপালক তাহলে এটা হলো তহিদ আল্লাহ আলমিন তারপর আল্লা সুহান সুন্দর নাম এবং গোনাবলি এটা হলো আলাসমাফা এরপরে হচ্ছে তাহলে প্রথম সুরাতে আমরা যদি দেখি এইভাবে গোটা দেখি এবং সর্বশেষ যেটি সুরা সুরাত সেই সুরাও আপনি দেখুন প্রথমে আমরা বলছি নাস। আমি আশ্রয় চাচ্ছি যিনি গোটা মানব জাতির রব প্রভু প্রতিপালক এটা হলো নাস। এটা হলো আল্লাহ সব একটা নাম এবং গুণ তাহিদ আলম নাস। গোটা মানব জাতির তিনি হলেন একমাত্র ইলা মাহবুদ আমরা আরেকটু বুঝার চেষ্টা করব। তখন আমাদের পক্ষে সম্ভব হবে আল্লা সুবাহ অধিকার তাকে সঠিক ভাবে দেওয়া আর যদি না হয় মুসলিমও যদি হয় জি তাহলে আল্লাহর ঘোষণায় মাঝেই সে হাবুড যদি কোন ব্যক্তি তাহিদ কে গ্রহণ না করে অন্যান্য এবাদত বা আমুল করতে থাকে তাহলে কি সেটা গ্রহণযোগ্য ধন্যবাদ মহাতারাম এই কথাটি আমরা আগেও বলেছি কয়েকবার বলেছি একজন মানুষ সর্বপ্রথমে ইসলামে প্রবেশ করবে কি দিয়ে সে যদি সে স্বীকৃতি না দেয় তাহলে তার ইসলামে প্রবেশ করা সম্ভব নয় ইসলামে প্রবেশ করা এখন একটি কথা আসতে পারে যে আল্লাহ রাসুল সালামের যুগেও কিন্তু কিছু মানুষ ছিল যারাও এক প্রকার তাহিদ কে বিশ্বাস করতো তা হল তাহিদের যে প্রথম প্রকার আল্লাহিদি কোনো ব্যক্তি যদি এই তাহিদে স্বীকৃতি দেয় কিন্তু আবাদতকে তার জীবনের সব কাজগুলিকে শুধু আল্লাহ সু নির্দেশে এবং তার সন্তুষ্টির জন্য না করে তাহলে তার পক্ষে ইসলামে প্রবেশ করা সম্ভব নয় কারণ এই প্রকারটি সুন্দর নাম এবং গুণাবলী এই প্রকারের তাওহিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই মুসলিম আজকে এই প্রকার তাওহিদে বিভ্রান্তিতে চলে গেছে ঠিকভাবে ভাবে ইমানের উপর থাকতে পারেনি বিষয় আমরা আসব আপনার কাছে একটু পরে সমন্বিত উপস্থিতি সময় হলে একটু বিরতির বিরতির পরে আমরা আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ওরি থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন যেভাবে মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেয় श प्रति मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंगुष्टि জানব মানুষ তো আদম সন্তান স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস মুজফার বিনসি আক্রমুজামান বিন আব্দালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের ण देखु परिणती पर আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার সম্মানিত উপস্থিতি আমরা ছোট্ট বিরতির পরে আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে আসলাম আলোচনা আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে উপভোগ করছিলাম তহিদে আসমা ওয় সম্পর্কে আসুন আবার আলোচনায় ফিরে যাই শেখ আপনি যে বলছিলেন আসমা এবং বিস্তারিত সময় আমরা পাচ্ছি না স্বল্প সময়ের মাঝে বলার চেষ্টা করব। যে তহিদ তৃতীয় প্রকার যেটি তৌহিদ আল আসমা ও সেফা আসলে এই প্রকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে অনেক মুসলিম এই প্রকারের ক্ষেত্রে তারা বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেছে আমরা এখানে বলেছিলাম যে এখানে দুটি বিষয় রয়েছে একটি হলো আল্লাহ নাম সুন্দর সুবাহ হচ্ছে আল্লাহ পবিত্র সুবাহী এই পুত পবিত্র গোনাবলী করিমে এবং রাসুল সাল্লামের সহি হাদিসে যেভাবে এসেছে আমাদের কর্তব্য হল ঠিক সেভাবেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য সাব্যস্ত করা এবং এটাকে সেভাবে বিশ্বাস করে নেওয়া যে সমস্ত যেগুলি নাম বিশেষ করে যে নামগুলির মাঝে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের বিশেষত্ব এমন বিশেষত্ব প্রমাণিত হয় যেই বিশেষত্ব কোন মকলুকের মাঝে হতে পারে না এমন যদি নাম হয়ে থাকে তাহলে মহান আল্লা সুবাহ ছাড়া অন্য কারোর জন্য যদি সাব্যস্ত করা হয় বা নামকরণ করা হয় তাহলে গাউস। এটাই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার বৈধ নয় আবার এখানে আজাম শব্দ যদি আপনি যোগ করেন আল্লাহ আকবার। সেই সর্বোচ্চ মহান দাতা। একজন সাধারণ মানুষকে যদি কেউ জিজ্ঞাসা করে যে সর্বোচ্চ মহান সাহায্যদাতা কে বাংলা ভাষায় যদি জিজ্ঞাসা করেন আপনি এক জবাব যে সর্বোচ্চ সাহায্যদাতা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না কেউ হতে পারে না? কিন্তু আফসোসের সাথে বলতে হয় এই ব্যক্তিকে যদি আবার বলেন যে আল গাউসাল আজম কে তখন আবার হয়তো বলবে যে অমুক ব্যক্তি বরফবীর সাহেব বা অমুক বীর সাহেব বলে ফেলবে কেন আসলে এখানেও মানুষের কাছে কতগুলি শব্দ দিয়ে কতগুলি বিভ্রান্ত মানুষ মানুষকে ধোকা দিচ্ছে যেটা মানুষ আসলে বুঝে না অধিকাংশই বলা যেতে পারে এগুলি হচ্ছে শব্দ। শব্দ আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি আল্লাহ সুহানাকে বাদ দিয়ে অন্য কাউকে সর্বোচ্চ দাতা, ত্রাণদাতা সাহায্যদাতা মদতদাতা বলে বিশ্বাস করে মনে করে বা কখনো সম্বোধন করে আল্লাহর কাছে আরো প্রিয় হওয়ার জন্য বিরাট ব্যাপার আবারও গেছেন আপনি বলছিলেন এগুলির ক্ষেত্রে কেন কারণ কি এর একটি বড় কারণ হল যে আল্লাহ সুবাহর এই সেফাতগুলিকে আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে কোরআন ও সাহি সন্নার আলোকে এ দুটির আলোকে এর বেশি আমরা অপব্যাখ্যাও কোন করার সুযোগ নেই আমাদের কোনো মখলুকের সাথে সাদৃশ্য করার সুযোগ নেই এবং এগুলি বিষয় নিয়ে বেশি চুলচার বিশ্লেষণ ও কথা বলার কারণ আল্লাহ পরিচয় সম্পর্কে বেশি সুবাহ আল্লাহ সুবাহ নিজেই নিজের বিষয় সম্পর্কে সবচেয়ে বেশি জানেন সুতরাং আল্লাহ রাবুল্লাহ আলম নিজের পরিচয় দিতে গিয়ে যে গুণ বৈশিষ্ট্যের বর্ণনা তিনি তার কিতাবে দিয়েছেন অথবা তার রাসুল সাল্লা ইসাল্লামের মাধ্যমে দিয়েছেন সেটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্য যদি সাব্যস্ত না করা হয় হুবুহু তাহলে যেন এটা একটা বড় ধরনের জুলুম করা হয় তার উপর অপবাদ দেওয়া হয় আসলে দেখুন এই বিষয়ে কত সুন্দর বর্ণনা দিয়েছেন কিন্তু আজকে আফসোস করে বলতে হয় অনেকে আমরা ইমাম আবু হানিফা রহমার প্রতি নিজেকে সম্পৃক্ত করে দেই অথচ অথচার এই সুন্দর কথাগুলি এই আকিদাগুলি এই বিশ্বাসগুলি গ্রহণ করি না ইমাম আবু হানিফা রাহেমহল্লা তিনি আল ফেকুল আকবার যেটা বেশি সংখ্যক বলা হয় এটা তারেই সংকলিত আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে যেই বর্ণনাগুলি দিয়েছেন আমরা হুবহু আল্লাহর জন্য সেগুলিকে সাব্যস্ত করব। যেমন আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন তবরকম আল্লাহুল্লাহিল্লা সান হাতেই হলো সাম্রাজ্য এবং আল্লা রাবুল্লাহ আলমিনের চক্ষু এই মর্মে করানুলকানিমী আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন ইমাম আবুহানি ফারাহিম বলছেন উদাহরণস্বরূপ যে হাত আল্লাহ রাবুল্লাহ আলমিন নিজের পরিচয় দিতে গিয়ে হাত শব্দটি ব্যবহার করলে আর আমরা এই শব্দটিকে অপব্যাখ্যা করছি নিয়ামত দিয়ে অথবা ক্ষমতা দিয়ে কুদরত দিয়ে অথবা রহমত বলে অথবা কিছু দিয়ে অপব্যাকা করছি ইমাম আবুানি ফার্লা বলছেন যে আল্লাহ অসংখ্য জায়গায় কুদরত নিয়ামত রহমত শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাবুল আলমিন কি সেই শব্দগুলি জানতেন না তিনি তার রিয়াত শব্দ ব্যবহার না করে এখানে তো তিনি ওইটা ব্যবহার করতে পারতেন যদি ওইটা আল্লাহর জন্য এখানে উপযুক্ত হতো জন্য উপযুক্ত মনে করে আল্লাহ নিজেই ব্যবহার করেছেন যেখানে সেটাকে অন্য রকমের কোন কুদরত বা নিয়ামত বা রহমত ইত্যাদি দিয়ে কখনো অপব্যাখা করার সুযোগ নেই কত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই জন্য আমাদের এই আল্লাহ সুবাহর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে নিয়ম হলো কয়েকটি বিষয় প্রথম বিষয় হলো আল্লাহ নিজেই কোরআনে যেভাবে দিয়েছেন অথবা রাসুল সাল্লা সাল্লামের সহ হাদিসে এসেছে এটাকে আমরা সেভাবে মেনে নেব দ্বিতীয় কোন রকমের এর অপব্যাখা করব না তৃতীয় মখলুকের সাথে এর কোন সাদৃশ্য স্থাপন করবোনা যেহেতু আল্লাহ তার কোনো নিজে মাঝে কিছু সাদৃশ্য হতে পারে না চতুর্থ এটার কোন আমরা কাইফিয়াত জিজ্ঞাসা করব না যে আল্লাহর তাহলে হাত কেমন তা আমরা জানি না চোখ কেমন আল্লাহর চোখ কেমন চেহারা কেমন আল্লাহর পা কেমন তা আমরা জানি না আল্লাগুলি এগুলিকে বিশ্বাস করে নেওয়াটার নামে হলো তহিদ আল্লাফার এই বিষয়ে আর একটু কথা এসে যায় আর একটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই সেটা হলো আল্লা সুবাহ না তার আকার রয়েছে এটাও এই তহিদের অন্তর্ভুক্ত এবং আরো অনেকগুলি বিষয় এই তাহিদের অন্তর্ভুক্ত রয়েছে আপনি বললেন আল্লাহ সুবহান অবস্থান সম্পর্কে জানতে চাইলেন বিরাজমান এই ধরনের নোংরা কথা আল্লাহ সুবহানবর জন্য কখনো সম্মানজনক নয় বরং আল্লাহর জন্য এটা মানহানিকর বিষয় জি জি জি উদাহরণস্বরূপ ধরে নংরা জায়গা থেকে পুত্র যখন ওই ব্যক্তিকে আমরা মনে করব যে তিনি সেগুলিতে যেতে পারেন না কখনো তখন হলে এটা তার জন্য সম্মানজনক বিষয় শহীদুল্লাহ খান মাদানী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আমরা তাওহিদ সম্পর্কে এবং বিশেষ করে তাওহিদ আসমা ও সেফাত সম্পর্কে চমৎকার আলোচনা শুনছিলাম আমরা বাকি পর্বগুলোতে আরও শোনার চেষ্টা করব আপনাদের সেগুলো শোনার আহ্বান জানিয়ে এবং সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ওয়ারুকবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যায় ামালেকুম আমি بدر الدجان জান আপনারা দেখছেন পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো চুরানব্বই এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পারসেন্ট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 तरबारि शां तरब सत्य ए जानवज ज सकल सम समा